কে উলঙ্গনা কে কাপড় আছে এটাই তো খেয়াল থাকবে না কিসের তাকানো আমার শরীরে কাপড় আছে নাকি নাই এটাই তো খেয়াল নাই কিসের তাকানো নারী পুরুষের দিকে বলেন কেয়ামতের ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠোর জামের দিন কে আমাদের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা দল একটা ফারেক হয়ে যাবে জান্নাতে আরেকটা ফারেক আরেকটা দল হয়ে যাবে জাহান্ন এই পৃথিবীতে দল কয়টা দল দুইটা এর বাইরে কোন দল করা যাবে না দুইয়ের কোন দল করা যাবে না এক দল হলো ফারেকুন জান্না আরেকটা হলো ফারেকুন ফির সাইফ একটা পারে কুন ফির তিদ আর একটা পারে কুন একটা শারেকুন ফির সুন্না আর একটা ফারেকুন ফিল বেদাহ দলে এই দুই এর দুইয়ের মাঝামাঝি কিছু নাই হয় মুসলিম অথবা হয় কিছু নাই আল্লাহ আল্লাফা ইচ্ছা করলে সকল মানুষকে একদল বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি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 এই জন্য কোরআন একাডেমি দেখবেন কারণে এই এজন্য অপরাধের তবা করো রাব্বানা জলাম না রাবুল্লাহ আলমিন আমরা আমাদের নিজেদের নবসের উপরে নিজেরা জুলুম করছি তুমি জুলুম করো নাই আল্লাহর উপরে দোষ দেওয়া যাবে না দোষটা হলো নিজের যত নাফরমানি করে আল্লাহর মাসিয়াতে রহমতের নিচে নিয়ে আসেন কিন্তু কেউ যদি চায় যে আমার আল্লাহর রহমতের দরকার নেই তাকে আল্লাহাক আনবেন কেন এই জন্য যারা বলছেন তাদের কোনো ওয়ালি তাদের কোনো সাহায্যকারী নাই তাদের কোনো ওয়ালি তাদের কোন অভিভাবক তাদের কোন বন্ধু তাদের কোন সাহায্যকারী নাই আমি আউলিয়া তারা আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে চায় ফাল আল্লাহ তো হইলেন সুতরাং ওলি ধরতে হলে কাকে ধরতে হবে আল্লাহ সুবান আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি আমানু আল্লাহ আল্লাহুয়ালিকদারদের বন্ধু সকল ইমান তাহলে আমরা সবাই কিন্তু আল্লাহর এখানে যারা বসে আছে সবাই আল্লাহর কি বলেন বিশ্বাস হয় না আমি আবার আল্লাহর আল্লাহ বলতেছেন আল্লাহুল্লাহন আহ আমানু সকল ইমানদারের বন্ধু সকল ইমানদারের ওয়ালি আল্লাহ তা আমরা কি ইমানদার না কি আপনারা ইমানদার না ইমানদার হলে আপনারা আল্লাহ রলি আল্লা বন্ধু কিন্তু আমরা মূর্খতা বসত জাহালাত বসত কিছু কিছু মানুষের আল্লাহর আল্লাহর আল্লাহর ইমানদার আল্লাহ কি বলছেন আল্লাহর হইতে হলো দুইটা গুণ লাগবে একটা হলো ইমান আর একটা হলো তাকুয়া আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো সোরে শোনা যায় যারা ব্যবসা করে তারা এই ব্যাপক আল্লাহর কারা আল্লাহ আল্লাহ রবীন্দিন ইমানদার এবং মোত্তাক ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া যার কাছে থাকবে তিনি পুরো আল্লাহর একশো পার্সেন্ট আল্লাহ যার ইমান বিশুদ্ধ আছে ইমান আর তাকোয়া ইমানে পঞ্চাশ নম্বর ইমান একটা সাবজেক্ট আর তাকোয়া আর একটা সাবজেক্ট দুই সাবজেক্টে মিলে একশো নম্বর এই দুই সাবজেক্টে আপনি যতটুকু হইতে পারেন আপনি মনে করবেন যে আমি আপনি ততটুকু আল্লাহর সবাই আল্লাহর কিন্তু সবাই আল্লাহর আবার কেউ বেশি পায় কেউ কম পায় তো সবাই আল্লাহর ওলি কিন্তু অলিদের আবার স্তর বিন্যাস আছে মানে যারা বেশি নম্বর পায় নব্বই নব্বই পায় তারা ওই স্তরের আল্লাহর বন্ধু যারা বিশ পায় তারা এই স্তরের আল্লাহর বন্ধু কিন্তু আমরা সবাই চেষ্টা করতে হবে ইমান এবং তাকুয়া কে সুন্দর করা ইমানকে বিশুদ্ধ করা ইমানকে সহিষ্ঠ বন্ধু হয়ে যাব। এখানে আল্লাহ সুবেন আবারও কথাটা বলতেছেন আল্লাহ হলেন তোমাদের বন্ধু আল্লাহ হলেন একমাত্র বন্ধু আল্লু আল্লাহ হলেন তোমাদের একমাত্র ওয়ালি আল্লাহ যদি আমার আমি আল্লাহ যদি আর আমাদের বন্ধু যিনি ওলি যিনি সেই আল্লাহ রবাহ আলমিনের আরেকটা পরিচয় হল ওই হল মাউতা তিনি মৃতদেরকে জীবিত করেন সভা তিনি মৃতদেরকে আর তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি এক ঘটে সেটারও ফসলাকারী হলে আল্লাহ তাহলে আমরা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত না পৌঁছতে পারি মতভেদ করি মতবিরোধ করি সেটার সিদ্ধান্ত দেওয়ার মালিককে আল্লাহ এই জন্য আল্লাহ যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে এক একতালা ঘটে মতভেদ ঘটে তাহলে তোমরা প্রত্যেক ব্যক্তিদের কথা বাদ দিয়ে তোমরা চলে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে মূল ফয়সালাকারী হলেন আল্লাহ মুহ ইল্লা সবকিছুর পয়সা আলাদা দানকারী আল্লাহ রব্লা তিনি হলেন আল্লাহ যিনি আমাদের রব আলি তালতু আর তিনি যার উপরে আমরা করি নির্ভর করি ও ইলাইহি উনিব আর তার দিকে আমরা ফিরে যাই মানে দুনিয়া থেকে আমরা যখন চলে যাই তখন কার কাছে ফিরে যাই ও ইলাল্লাহ ওই রবের কাছে আমরা ফিরে যাই দেখেন এই আমাদের সেই রব হইলেন ফা তেরুসামাওয়াত তিনি সকল আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আমাদের সেই রব সকল আসমান জমিন সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন